আসসালামুকুমতারক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নহমদু হুস্তিন হুহসিব্হ তিন আজমা মিনতনীম বিসমলমা ফজ কুরোন আশকরি তকফুরুন আল্লাহর জিনো শকল প্রশংসা দরুদ এবং সালাম রাসুলের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের নিয়মিত আয়োজন আধুনিক বিজ্ঞান ও আল কোরআন এই বিষয়ে আজ আমি আপনাদের সামনে সুরাব আখার একশো তম আয়াত পেশ করেছি এই আয়াতটিকে সামনে নিয়ে এবং তার পরবর্তী আরও তিনটি আয়াতকে আমরা এই আলোচনায় অন্তর্ভুক্ত করে আমরা বিষয়টিকে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর কর এক বিজ্ঞানময় মানব জাতির পথ প্রদর্শক আলোক বর্তিকা হেদায়ত গ্রন্থ যে কিতাবের ভিতরে যা বর্ণিত হয়েছে তা অকায় সত্য নিঃসন্দেহ এই কিতাবে বর্ণিত বিধানের মূল উদ্দেশ্য হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি করে দেওয়া আল্লাহ সাহানা তালা তার বান্দাকে এই সম্পর্ক তৈরি করার জন্য আমাদেরকে কিভাবে পথ দেখিয়েছেন নির্দেশ দিয়েছে এই কোরআনে এই বিষয়গুলো মহাগ্রন্থ আল কোরআনের আজকের পঠিত আয়াতটির ভিতরে উল্লেখ হয়েছে আল্লাহ আল্লা সুবাহানা এই আয়াতের ভিতরে বলছেন ফাজকুরু নি তোমরা আমাকে স্মরণ করো আমার জেকের করো আজ আমিও তোমাদেরকে স্মরণ করব। আমিও তোমাদেরকে তোমাদের প্রয়োজনে তোমাদের ডাকে আমি সাড়া দিবসুরি এবং তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আমার দেয়া নিয়ামত গুলোকে তোমরা স্বীকার করো এবং তোমরা বেঈমানি করো না অকৃতজ্ঞ হইও না আল্লা সব হাত তাহার এই আয়াতটি এই বাক্যটি অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআনের যে অংশটি আপনাদের সামনে আমি পেশ করেছি ফাজ কুরোনি আজ কুরুকুমি ওয়ালুন এই ছোট্ট একটি আয়াত স্রষ্টার সঙ্গে আল্লাহর সঙ্গে তার সৃষ্টি বান্দার গভীর সম্পর্কের একটা চূড়ান্ত দলিল তবে এখানে দুর্ভাগ্যজনক এই আয়াতটির ক্ষেত্র বিশেষ আমাদের এক শ্রেণীর ভাইয়েরা অপব্যাখ্যা করেন অর্থাৎ তারা এই জেকের বলতে প্রচলিত যে জেকের একসাথে বসে দলবদ্ধভাবে নিজেদের বানানো যে শব্দ বলি তারা জিকির করে থাকেন আবার এক শ্রেণী আছেন যারা শুধু আল্লাহ হু আল্লাহু এই শব্দটি বলে জিকির করে থাকেন আবার অতি আবেগে আরেক শ্রেণী আছেন যারা আল্লাহকে আরো সংক্ষেপ করে শুধু হু বলে জিকির করেন হু বা হুয়া আল্লাহ হু হুয়া হু এই হু বলে জিকির করেন তারা বারবার এই একই শব্দ হু হু হু এইভাবে তারা উচ্চারণ করেন কেউ বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ আবার কেউ বলেন ইল্লাহ ইল্লা ইল্লাহ আবার কেউ বলেন আছেন এদের ভিতরে মাসা আল্লাহ এরা অন্তত কিছুটা হলেও সত্যের কাছাকাছি যারা কালেমাটা পূর্ণ বলেন লা ইলাহা আবার অনেকেই কালেমা জিকির করতে গিয়ে এই কালেমাতু তাদ বা কালিমাথু থ বলতে গিয়ে এই জিকিরের ভিতরে মোহাম্মদুর রসুল এই অংশকেও যুক্ত করেন সম্মানিত দর্শক শ্রোতা আল্লাপাক বলছেন তোমরা জিকির করো আমার কোন জিকির কোনটা কোরআন এবং দ্বারা সঠিক। এবং কোনটি সাইন্টিফিক আর কোন জিকির গুলো কোরআন সুননা দ্বারা রাসুলের সহি হাদিস দ্বারা সাহাবাই কিরামদের আমলের দ্বারা সঠিক নয় এবং কোনগুলো দলিল দ্বারা বলে প্রমাণিত হয় না এবং সেগুলো সাইন্টিফিক যে বিধানগুলো দিয়েছে আমরা পর্যায়ক্রমে হয়তো এই পূর্ণাঙ্গ পবিত্র কোরআন এর আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করে শেষ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে কোরআন সম্পর্কে একটি চমৎকার ইতিবাচক আলোকিত সুস্পষ্ট ধারণা যেটি এমন একটি কিতাব যেই কিতাবের কোন একটি হুকুম আদেশ যেগুলো আল্লাহ সনাহ করার জন্য আমাদেরকে আদেশ করেছেন অথবা কোরআনের ভিতরে এমন কোন নিষেধ যেখান থেকে আল্লাপাক আমাদেরকে বিরত থাকার জন্য হুকুম করেছেন মানে নিষেধ করেছেন করবে না আমরা দেখবো যে প্রত্যেকটি আদেশ এবং নিষেধ মানবের জন্য মানব জাতির জন্য একটি কল্যাণকর একটি মঙ্গলজনক ব্যবস্থা কোরআন এমন একটি কিতাব যার বর্ণিত ঘটনাগুলো বিষয়গুলো মানুষের সঙ্গে স্রষ্টার সম্পর্ক বিশ্লেষণে আল্লাহ সুবাহার এই কিতাবের আলোচনাটি এতটাই বিজ্ঞানসম্মত এবং সাইন্টিফিক যা আমরা অভিভূত হয়ে যাই দেখুন আজকের যুগে এক ধরনের একটি পদ্ধতি উদ্ভাবিত হয়েছে যাকে কোয়ান্টাম মেথড বলা হয় অথবা মেডিটেশন বলা হয় মেডিটেশন এক ধরনের ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে তারা আত্মদর্শন উপলব্ধি করে অথবা আত্মচিন্তা করে আত্মশক্তিকে বৃদ্ধি করে একটি অতীব অতীন্দ্রিয় একটি শক্তির দিকে সংযোগ করে দেওয়া এটি অমুসলিমদের উদ্ভাবিত একটি পদ্ধতি আর এই পদ্ধতিতে দেখা যায় যে এক ধরনের অনুশীলন করে সাধনা করে নিজের আত্মশক্তিকে আরেকটি বড় শক্তির সাথে সংযুক্ত করে একটা পর্যায়ে পৌঁছে যাওয়া মেডিটেশন যাকে বলি এবং এই পর্যায়টি উন্নীত হওয়ার জন্য এর কতগুলো ধাপ কোয়ান্টাম মেথড এই মেথড অনুশীলন করার প্রয়োজন পড়ে আজকে অনেক মুসলিমদের ভিতরে দেখা যায় যে তারা এই কোয়ান্টাম মেথড অথবা মেডিটেশনের মাধ্যমে তাদের হৃদরোগের বিভিন্ন রকমের সমস্যার সমাধান খুঁজছেন তাদের মস্তিষ্কের সেই রক্তক্ষরণ রোগের অথবা উচ্চ রক্তচাপের অথবা পারিবারিক অশান্তি অথবা আত্মশক্তিকে বৃদ্ধি করে আত্মসুখ অর্জন করার জন্য অর্থাৎ পুরাটাই একটি আলাদা জগৎ সৃষ্টি করার জন্য এই এই বা পদ্ধতি। আমাদের অনেক মুসলিম সেই বিজ্ঞ ব্যক্তিরা তারা এই পদ্ধতিকে অনুশীলন করে এর উপকারিতা সম্পর্কেও দেখেছি তারা মানুষের সঙ্গে আলোচনা করেন কিন্তু আমি এখানে হতাশার সঙ্গে বলবো যে মুসলিম ভাই বন্ধুগণ আপনারা একবার কোরআনকে অধ্যয়ন করুন আল্লাহ সুবাহ আপনাকে আপনার আত্মশক্তি বৃদ্ধি করে স্বয়ং সঙ্গে আপনার হৃদয়ের যোগ সূত্র স্থাপন করে কিভাবে শান্তি তৃপ্তি সমৃদ্ধি আত্মসুখ এবং নিজের শরীরের ভিতরে জমে যাওয়া বিভিন্ন ধরনের অসুস্থতা আমি যদি বলি যে হার্টের সমস্যা আপনার ব্লাড প্রেশারের সমস্যা আপনার মস্তিষ্কের স্ট্রোকজনিত সমস্যা অথবা আপনার ভিতরে এক ধরনের হাইপার যেটা কাজ করছে এই ধরনের একটা অস্থিরতা আপনি সবসময় নিজের ভিতরে একটা সেই অসন্তুষ্টি নিয়ে আপনার সংসার আপনার ব্যক্তি জীবন আপনি একটা অসম্ভব রকমের অস্থিরতার ভিতরে অশান্তির ভিতরে চলছেন আপনি মুসলিম আপনাকে অন্য কোন ব্যক্তির অন্য কোন ধর্মের অন্য কোন পদ্ধতির কোন পথ কোন কৌশল অনুশীলনের প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আদায় করে সঙ্গে বলতে পারি ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ শুধু নামাজ রোজার জন্য ইসলাম নয় আপনার আত্মসুখ আত্মতৃপ্তি আত্মপ্রবঞ্চনা আত্ম যন্ত্রনা একদিকে আপনি আত্মতৃপ্তি লাভের জন্য ইসলাম আত্মযন্ত্রণা থেকে দূরে থাকার জন্য ইসলাম অনুরূপভাবে ভাবে আত্মশক্তি বৃদ্ধি করার জন্য ইসলামের যে ব্যবস্থা সেটাই পৃথিবীতে একমাত্র সুন্দর চমৎকার আল্লাপ ব্যবস্থা দর্শক শ্রোতা আত্মশক্তি বাড়াতে চান আজকের এই আয়াতটিকে হৃদয় দিয়ে মন দিয়ে গভীরভাবে হৃদয়ে ধারণ করুন উপলব্ধি করুন আপনার আত্মশক্তি বেড়ে যাবে এই আয়াতের খুব সহজ সরল অনুবাদ আপনি হালকাভাবে এর অনুবাদ করে ছেড়ে দিতে পারেন আবার এই আয়াতটিকে সামনে নিয়ে আপনি নিবিড় ভাবতে পারেন আল্লাহ আপনার সঙ্গে কি সম্পর্ক স্থাপনের জন্য আহ্বান জানিয়েছেন দুটি শব্দে একটা বিরাট বড় বন্ধন দুটি শব্দে একটা বিরাট বড় প্রাপ্তি এই দুটো শব্দের ভিতরে একটা বিশাল বড় চ্যালেঞ্জ এই দুটো শব্দের ভিতরে আপনার এক অজানা রহস্যময় জগতে আপনার বিচরণ কেন আপনি কোয়ান্টাম মেথডে যাবেন আপনাকে করতে হবে। এই আপনি এখানে দাঁড়িয়ে যান। রবের সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করুন আল্লাহ কিভাবে বলছেন তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব। তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করো এ গিভেন ট্যাক আল্লাহ সুবাহ কিভাবে যদি আল্লাহ সুবাহর নৈকট্য লাভের জন্য তুমি এগিয়ে যেতে পারো সাত ব্যক্তির আল্লাহর বিশেষ ছায়াতলে আশ্রয় প্রাপ্তদের একজন হলেন ইদা জাকার একা। এবং তার এই বিশাল জগত। বিশাল সৃষ্টি জগতের ভিতরে ঘরের কোনায় বসা একজন নীরব নিস্তব্ধ আল্লাহকে স্মরণকারী বান্দা ওখান থেকে ওই আড়স থেকে আপনার হৃদয়ের উপরে শক্ত ধারা প্রবাহিত হয়ে যাবে আপনি সেই শক্তিতে শক্তিমান হয়ে যাবেন আল্লাহ হয়ে যাবেন সঙ্গে স্রষ্টার যে বিনিময় দুটো শব্দ ভিতর দিয়ে এটি একটি গভীর আত্ম করার মতো নিজেকে আল্লামুখী করার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমাদের একটি বিরতি নেওয়ার সময় হয়েছে আমরা বিরতির পর আলোচনায় ফিরে আসছি ইনশাল আশা করি আমাদের সঙ্গে থাকবেন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 জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে সহজ হয়ে যায় ইসলামের বুঝি সাধারণ উদাহরণ কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায়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 আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আলোচনায় এই দুটো শব্দ খুব সহজ অর্থ তোমরা আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সারা দিব তোমরা আমাকে স্মরণ করবে আমিও তোমাকে স্মরণ করব। আবার বিপরীত আছে তুমি আমাকে স্মরণ না করে অন্য কাউকে ডাকবে আমাকে পাবে না হয়তো তুমি সেই সব শক্তি অথবা কল্পনার জগতে বিচরণ করবে কিন্তু আমি রব্বুল আলামিন এই সমগ্র সৃষ্টি জগতের যে রব রব্বুল আলামিন তুমি তার কোনো রহমত লাভ করবে না হয়তো তুমি দুনিয়ার জীবনে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ব্যবস্থা অবলম্বন করে তোমার সাময়িক উপকার তুমি লাভ করবে অবশ্যই কোরআন এবং সন্ন্যার মানদণ্ডে হতে হবে সন্না সেই হাদিসের দ্বারা যেটি প্রতিষ্ঠিত সেটিকে বাদ দিয়ে যদি আপনি কোনো জিকিরের পদ্ধতি উদ্ভাবন করে থাকেন তাহলে সেটা বিদাত সেটা পরিত্যাজ্য এটা আপনাকে মেনে নিতে হবে ইসলামে আপনি নামাজ আদায় করেছেন আল্লাহ নামাজ আদায় নির্দেশ দিয়েছেন সেই হাদিস আছে যে ব্যক্তি সালাত আদায় করলো এবং তার মুসাল্লায় বসে থাকলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সেখানে জিকির আজগারে নিবিষ্ট মনে নীরব মনে আল্লাহকে ডাকলো তাদের ভিতরের নম্রতা এবং শব্দ বলি দিয়ে ওই পদ্ধতিতে তাহলে তিনি হলেন সত্যিকার অর্থে এই আয়াতের অনুসারী আল্লাহকে স্মরণকারী আপনি নবীর শেখানো শব্দ বাদ দিলেন আপনি নবীর শেখানো পদ্ধতি বাদ দিলেন আপনি একটা নিজে পদ্ধতি বের করে নিলেন মা আরেফতের সিলসিলা তরিকতের সিলসিলা বানিয়ে অতএব আপনি নিজস্ব শব্দমালা দিয়ে জিকির করার একটা পন্থা উদ্ভাবন করে নিলেন এবং সেই পন্থা দিয়ে আপনি রাতের বেলায় ঘরের ভিতরে নীরবে দরজা বন্ধ করে আপনি মোরাকাবার মতো একটা অনুষ্ঠানের আয়োজন করলেন অথবা সেই অনুষ্ঠানের এক পর্যায়ে গিয়ে বললেন আমি এখন মুসাহাদার দরজায় পৌঁছে গেছি এই যে পদ্ধতি এটা কুফুরি এবং সিরকি পদ্ধতি বলে আল্লাহর দেওয়া নিয়মে তুমি সুখ্রী আদায় করো তুমি অকৃতজ্ঞ হয়েও না সুখ্রী আদায় করাটা হচ্ছে একটি মোমেন হৃদয়ের পরিচয় অস্বীকার করে তার অকৃতজ্ঞ বেইমান হওয়া এটা সবচেয়ে বড় ঘৃণিত একটি মানসিকতা আল্লাহ সুবাহ এটাই নির্দেশ করেছেন যে তোমরা আমার নিয়ামত কথা স্মরণ করো যে নিয়ামত কখনো গণনা করে আল্লাহ অন্য জায়গায় আমার নিয়ামতের গণনা শেষ করা যাবে তোমরা আল্লাহর নিয়ামত কে কখনোই গণনা করে শেষ করতে পারবে না এই আল্লাহ বলছেন আল্লাহর আলোচনা করো আল্লাহ আল্লাহ ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন ঘর দিয়েছেন সংসার দিয়েছেন বাড়ি দিয়েছেন টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ এই যে সুক্রিয়া আদায় করা না কিছু পাইনি কিছু হয়নি এই ধরনের অকৃতজ্ঞতা এই ধরনের নিয়ামতের অস্বীকার করাটা একটা কৃতজ্ঞতা আমরা আবারও জিকিরের পর্যায়ে ফিরে আসি শুরুতে বলেছিলাম জেকির হচ্ছে আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ডাকা আর জিকির হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার মাধ্যম আমরা এই জিকির টি কি করবো সালিস্লাম আমাদের জিকির করার কথা শিখিয়ে দিয়েছেন যে তুমি আল্লাহকে ডাকবে আল্লাহর সঙ্গে তুমি সম্পর্ক স্থাপন করবে সর্বশ্রেষ্ঠ জেকের সর্বশ্রেষ্ঠ বাক্য উত্তম কথা হচ্ছে লা ইলাহা মনে প্রাণে বিশ্বাস নিয়ে আল্লাহকে তার খালেক মালেক মেনে নিয়ে যে উচ্চারণ করবে আল্লাহ পাক মনকালালনা তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দাখিল করবেন এটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে দলিল ভিত্তিক যে লাখ বাক্যটি এবং এর ভিতরে কোন বাড়াবাড়ি করবে না আল্লাহ বাড়াবাড়ি করাকে পছন্দ করেন না আল্লাহ সুবাহ তাকে নীরবে ভক্তি সহকারে ডাকতে বলেছেন তাহলে এবার আসুন যারা লাল্লাহকে দু টুকরো করে বলেন এটা কিন্তু আসলে শরীয়তের কোনো দলিল দ্বারা আল্লাহর নবীর কোনো হাদিস দ্বারা তার নিজের আমল দ্বারা এমনকি তার সাহাবাইকারিমাতিমাতুলা কে ভাগ করে আল্লাহর একত্রবাদের এই বাক্যটিকে টুকরা করে কেউ বলেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না সুতরাং এটাকে ভাগ করে বলা কোনো মতেই জায়েজ হওয়ার প্রশ্ন আসে না আল্লা একমাত্র ইলাহ আল্লাহকে ছাড়া আর কোনের ব্যবস্থা আমাদেরকে আল্লাহ সুবাহ জিকের করার জন্য কতগুলো শব্দ বলেও শিখিয়ে দিয়ে গেছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে কালেমা দুটি বলা খুব সহজ উচ্চারণে খুবই সহজ আলালিসানে এই যে শব্দগুলো এমন দুটো কালেমা যেটা রহমানের কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই প্রিয় কিন্তু খুবই ভারী অর্থাৎ এর নেকির পরিমাণ এই বাক্য নীরবে যতবার মনে চায় আল্লাহ সুবাহান পবিত্রতা ঘোষণার জন্য তার জিকিরে তার স্মরণে পেশ করা যায় এই বাক্যটি দিয়ে আল্লাহ যায়। হে আল্লাহ তুমি পবিত্র তুমি মহান আমি অপরাধী আমি গুনাগার তুমি এক অদ্বিতীয় তোমাকে ছাড়ার কোনো ইলাহ নেই অথবা সুবাহা আল্লাহামদুলিল্লাহি এই ধরনের বাক্য দিয়ে আল্লাহ করা আল্লাহর মহানত্ব আল্লাহর কুদরত আল্লাহ সর্বময় ক্ষমতাকে প্রকাশ করা যায় লাউলা ইল্লা ইহ শুধু হু শুধু আল্লাহ আল্লাহ শব্দকে ভেঙ্গে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা জিকিরের নামে হু শব্দ ব্যবহার করেন হু হু করেন এবং এই হু দিয়ে তারা বলেন যে তাকে ডাকছি অর্থাৎ এগুলো বলা যেতে পারে এক ধরনের শরীয় বিরোধী সত্যিকারের কোরআন এবং সন্ন্যার পরিপন্থী নতুন উদ্ভাবিত ইসলামের নামে ইসলামের ভিতরে প্রচলিত বিদাত এবং ভ্রান্ত পথ যেই পথের মাধ্যমে আজকে আমাদের জনসাধারণকে শেখানো হয় মারফতের শিক্ষা যে এগুলোর মাধ্যমে মারেফত লাভ হবে একটা হল শরীয় উদ্ভাবিত বিভিন্ন রকমের জেকের প্রচলন করা সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা বান্দার যতগুলো গুরুত্বপূর্ণ কাজ আমরা সেই কাজের শ্রেষ্ঠ কাজ হিসাবে চিহ্নিত করেছি বা চিহ্নিত করবো আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য মানুষের উদ্ভাবিত নতুন কোনো পদ্ধতি অথবা নতুন কোন মেথড অথবা নতুন কোন কৌশল সেটা চাই কোয়ান্টাম মেথড হোক অথবা সেটা চাই শরীয়তের নামে মারে ফতি কোনো মেথড হোক সেটা আল্লাহ শব্দকে কালেমাকে ভেঙ্গে চুরমার করে অথবা নতুন কোনো আত্মনিয়োগমূলক অথবা সেই আত্মদর্শনমূলক কোন পদ্ধতি হোক কোয়ান্টাম মেথড অথবা মেডিটেশন মূলক কোনো বিষয় হোক এগুলো মুসলমানদের গ্রহণযোগ্য কোনো পদ্ধতি নয় মুসলমানের পদ্ধতি হচ্ছে সালাত আদায়ের মাধ্যমে এবং সালাতের পরে যে সময় আছে এই সময়ে নিবিড় ভাবে আল্লা সুবাহ নবীর শিখানো দোয়া কালামের মাধ্যমে তসবি তাহালিলের মাধ্যমে আল্লাহ স্মরণ করা সেই দোয়া গুলো আমাদেরকে শিখতে হবে সেই তার মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ আল্লাহকে ডাকার কৌশল আমাদের শিখার তৌফিক দান করুন আমিন ইনশা আল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে এই প্রত্যাশায় আমরা আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হল অন্তরের একটা শান্তি উচিত সময়ে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 জানু অনেক প্রস্তাবিত নীতিমালা যার দ্বারা কার্যকরী ইসলামের প্রচার সম্ভব দেখুন কোথায় ও সাড়ে পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা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 তারপরকে নবজী বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট যায় মায়ের দিকে এবং পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনু পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা শুনানি চাইতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ছয় हाथी नंबर तीन हजार एक सौ छह नबीजू सामत तुम्हारे मायर पायर नीचे पीस टीवी